এই এই আমরা আলোর আকাশ গড়ার স্বপ্ন দেখি আমরা নতুন নৃত্য ভরে কাপ্তি সুস্থ সংস্কৃতি নান্দনিক বিকাশ সাধরে উচ্চারণ শিল্পী গোষ্ঠীর দীপ্ত পদচারণা ইতিমধ্যে মানবহৃদয় উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি করেছে তারা নির্মাণ করতে চায় অনাবিল সৌন্দর্যের অসীম দিগন্ত তারই ধারাবাহিকতায় উচ্চারণ শিল্পী গোষ্ঠীর এগারোতম পরিবেশনা মনহরণীয়